সেই মালের মালিক আপনাকে হতে হবে খত অথবা প্রতিনিধি হতে হবে আপনি আপনার আপনা মালিকের মাল বিক্রি করতে তাই না আপনার চাষার মাল আপনি বিক্রি করতে এসছেন কিংবা আপনার আব্বার মাল আপনার নিজের না হোক আপনার কোনো আত্মীয়র মাল আপনার মায়ের মাল বিক্রি করতে এসছেন এটা সম্ভব তাহলে আপনি প্রতিনিধি হলেন মালিক হতে হবে অথবা প্রতিনিধি হতে হবে আর যে কিনছে তাকেও যে বিনিময়ে কিনবে সেই টাকার মালিক হতে হবে না হয়তো মালিকের আপনা প্রতিনিধি হিসাবে ওই টাকার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 তিনি ফসল বিক্রি করতে নিষেধ করেছেন নিষেধ করেছেন বিক্রেতাকে নিষেধ করেছেন ক্রেতাকে বিক্রেতাকে বলেছেন তুমি বিক্রয় করো না ক্রেতাকে বলেছেন তুমি ক্রয় করোনা তার আগে যদি ক্রয় বিক্রয় হয় তো ধোকার আশঙ্কা আছে তিনি খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত না পেকে যায় পেকে যায় মানে পরিপক্কতার কাছাকাছি আসে কেমন পেকে যায় মানে হচ্ছে হয়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 এখনও পর্যন্ত ডাঁসাইনি ডাঁসানোর আগে একে বলা হয় বালাহ আর যখন ডাঁসিয়ে যাবে তখন বলা হয় রুতাব আর যখন একবারে পেকে যাবে তখন তামার এই তিনভাবে বিক্রি হয় তো কমসে কম বালা হওয়ার আগে তোমরা খেজুর বিক্রি করো না ও আনি সুম্বুলি হাত তা ইয়েদ আর শস্য বিক্রি করো না যতক্ষণ পর্যন্ত না সেই ফসলের সেই শস্যের ফসল কি হয়ে যায় সাদা হয়ে যায় তার মানে পাকার কাছাকাছি হয়ে যায় ও ইয়া মানে আ আর আপদ থেকে মুক্ত হয়ে যায় ফসল তোমরা ক্রয় করোনা যতক্ষণ পর্যন্ত পরিপক্কতার কাছাকাছি হয় প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে দু চারটি উদাহরণ শোনাব ইনশাল সাথে থাকুন কাছে থাকুন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 আজ সকাল সাড়ে নিয়োগ আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে সারা দুনিয়ার মানুষকে করেন মজিদ আল্লাহ পড়তে বললেন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 তবে এ ব্যাপারে ওই যে আড়ায়া সে তিনি কে প্রশ্ন করতেন আড়ায়া আড়ায়াতে আল্লাহ রসুল খাসা ফিল আড়য়া তিনি আড়য়াতে অনুমতি দিয়েছেন আরায়া হলো যে মিষ্কিনরা খাবে তার জন্যে গাছে যে রোতাব আছে পুরোনো খেজুরের বিনিময়ে রতাব কেনা যাবে এবং তা নিয়ে মিষ্কিনদেরকে সৎকার করা যাবে এব্যাপারে আল্লাহনবী সাম অনুমতি দিয়েছেন নির্দিষ্ট পরিমাণ খেজুরের পরিবর্তে এক রাস খেজুর ক্রয় বিক্রয় করা রাস নির্দিষ্ট পরিমাণ ওদিকে রাস এখানে ধোকা আছে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 এখন জানিনা কথা আছে কিনা আল্লাহ নব্বী যুগে ছিল এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন এতে ধোকার আশঙ্কা আছে কেবল পণ্য স্পর্শ করেই ক্রয় বিক্রয় চুক্তি কার্য করা সে যুগে ছিল একে মায়ের মোলা ছুলেই হয়ে গেল আর এরকম ব্যবসা বৈধ নয় ক্রেতা বিক্রেতার উভয়ে নিজ নিজ পণ্য ফেলে ব্যবসা চুক্তি বহাল করা বৈধ নয় ও ফেললো বলে এটা হচ্ছে আমার মূল্য আর ও পড়লো ও ফেলে দিলো বলে এটা আমার মাল বাস ফেলে দেওয়ার ফলেই কি হয়ে যায় ব্যবসার চুক্তি তখন হতো আল্লাহ রসুল আসলাম এতে নিষেধ করেছেন অতঃপর আমার পণ্যের বিনিময়ে তোমার পণ্য আমি ক্রয় করব অথচ তারা উভয়ে একে অন্য পণ্যের খবর সম্পর্কে কোনো ধারণাই রাখে না যে ওর পণ্যটা যে ফেলে দিল আর আমিও আমার দাম ফেলে দিলাম ওই পণ্যে কি আছে না আছে ভালো বন্ধু কিছুই বুঝলাম না আর ব্যবসা হয়ে গেল সেই যুগে ছিল এখন সেটা জায়েজ না তারপর কোন পণ্য নিজের আয়ত্ত বা মালিকানায় না না পর্যন্ত বিক্রি করা অবৈধ যেহেতু রসুল্লাম নাহা আনবাই এ তাম কবলা কাবি তার মানে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 এটা হলো বলা তা মালাইসা আইনদা এমন জিনিসের ব্যবসা করুন না যা তোমার কাছে নেই আর এখানে আল্লাহ বলছেন নাহা আন ভাই তো আমি কাবলা কবজে কবজা করার আগে তুমি খাদ্য বিক্রি করছো তো আরও তোলা এখন কবজাই করলো না কিনে ওই চাষির বাড়িতে রেখে দিল দিয়ে ডাইরেক্ট মিলকে বিক্রি করছে মিল এসে লড়ি নিয়ে তার ধান তুলে নিয়ে যাচ্ছে টাকা মেটাচ্ছে কাকে আরতদারকে দেখছেন ব্যবসা এই হাদিসের ভিত্তিতে আমরা বলতে পারি যে এই ব্যবসা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 সে যদি না জানে তার নিয়ত অনুযায়ী সে দানটা কবুল হবে এখন আমার প্রশ্ন হলো যে আমরা হাদিস থেকে জানছি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এবং জেনাব্যবিচারকে তারা হালাল মনে করবে তো আমার প্রশ্ন হলো এই সমস্ত ব্যক্তিরা তাদের নিয়ে তারা হালাল কাজ করছে তাহলে তারা যদি কিছু দান করে আপনার বক্তব্য অনুযায়ী সেটা আল্লাহ স্মুমতলা কবুল করে নেবেন মানে হালাল জানবে তার মানে হারাম সেটা অথচ সে হালাল জানবে সে হালাল করে নেবে হালাল ধারণা করবে অথচ সেটা হারাম ঠিক কি না বুঝতে পারেছেন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 আপনি একটা কাজ করলেন আমি বললাম ভাই এই চেয়ারটা বাইরে পৌঁছে দেন সব হবে না হবে না কিন্তু যদি সবের নিয়ত না করেন তো আপনার জন্য স্বভাব হবে না যতক্ষণ না নিয়ত করেছেন যে আমি সবের নিয়তে করছি এই জন্য নিয়তের একটা বড় প্রয়োজন আছে হ্যাঁ বলুন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ধরুন আমার পুরাতন গম রয়েছে কেউ আমার সঙ্গে বিশ কেজি গম নিল পুরাতন বললো যে নতুন গম উঠলে তোমাকে দেবো তুমি সেই গম নতুন গম কতটুকু নিতে পারি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 আপনাদের ডোনেশন আর যাকাত পাঠিয়ে দিন বিএস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং যাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রান্ট কোর্ট 48 গ্যালথরপ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি15183 শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও ভিজেবি ডাবল টু আইবিএন জিবি52